আবু উসমান রদিল্লাহ তু আলাহন হতে বর্ণিত তিনি বলেন যেসব যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম স্বয়ং যোগদান করেছিলেন তন্মধ্যে এক যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এর সঙ্গে কোনও এক সময় তলহা ও সাদ রদিল্লাহ তো ছাড়া অন্য কেউ ছিলেন না আবু ওসমান রদিল্লাহ তাল্লু তাদের উভয় হতে এ হাদিস বর্ণনা করেছেন